আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মাগরিব থেকে এ পর্যন্ত মাসাল বেশ কিছু দিনই আলোচনা আপনারা করেছেন শুনেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করে নিন আমিন আসলে মানুষের সবচেয়ে ব্যস্ত জায়গা হলো বাজার আর সবচেয়ে নিরিবিলি বরকতের জায়গা হল মসজিদ আদি সহ আসছে আল্লাহর কাছে সবচেয়ে কঠিন বা খারাপ জায়গা হল বাজার কারণ বাজারের মানুষ ঢুকলেই সার্থ চিন্তা এসে যায় কিভাবে আর থেকে একটু ফাঁকি দিয়ে পয়সা নেওয়া যায় আর আল্লা সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ এখানে আসলে মানুষ স্বার্থ ভুলে যায় কি করে কাছে মাপ যায় সেই চিন্তা করে আর আমাদের এই হয়ে গেছে বাজারের সাথের মসজিদ এখন বাজারের ভিতরে গেলেই মনে নানান চিন্তা তখন আর মসজিদে আসলে মন চাই না আবার মসজিদে আসলে মনে হয় আর বাজারে যাব না তো এর ভিতরে যে আল্লাহ তালা আমাদের মসজিদ পন্ত নিয়ে আসলেন এজন্য আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ কারণ বাজারের ভিতরে টার্মিনাল বেশি ব্যস্ত থাকে মানুষ দ্রুত আসে দ্রুত যায় দ্রুত টিকিট কেনে এই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত ব্যস্ততা কেমন মনে হয় যে আমি যদি একদিন না থাকি চলবে না আর এরকম মনে হয় প্রত্যেকেই মনে করে যে আমি যদি একদিন না থাকি আমার পরিবার চলবে না তো সত্যি কি তাই আপনারা সবাই চেনেন আমাদের মনে নাই बो जाने बाजार उन्नी चले ग मद्रासा चलसेना परिवार चलसेना सब ही चलते এই জন্য আমরা যখন বাজারে থাকি মনে হয় যে কত কাজ কত কাজ কত কাজ কিন্তু আসলে তো যা আমরা কাজ করি অধিকাংশই আমাদের কাজে লাগে না অধিকাংশ আপনাদের বলেছে কি নাই মাঝে মাঝে বলি যে আমার নানি ছোটবেলায় কিছু ছড়া পড়তেন তার একটা হলো বোকা নিয়ে বোকা নম্বর এক হাসে ফ্যাক ফ্যাক বোকা নম্বর দুই পরের মাসায় বসে হুই বোকা নম্বর তিন ঋণ করে দেয় ঋণ এরকম কি কি অনেক পড়তে নারকি। কি তাহলে বোকাদের অন্যতম হলো যে পরের মাসায় পরের জাঙ্গলায় পৈশাক বসে আপনিও বলবেন কেউ যদি পরের জাগায় গাছ লাগায় কেউ যদি নিজে পৈশাক পরের কাজ দিয়ে দেয় বলবো বোকা খাইতে পারবে কোন নিশ্চয়তা নেই গাছ লাগালো ঠিক না কিন্তু আমরা কি চিন্তা করতে সবাই কিন্তু এরকম বোকা আমরা এই যে টার্মিনালে কাজ করছি বাজার করছি বাড়ি করছি টাকা জমাচ্ছি সবই আমার কিন্তু আমি কটক খাব কিছুই আমার না কিছুই আমার না তার মানে এই নয় যে আমরা এগুলো করব না করবো এগুলো করতে হবে এগুলো করতে হবে দুটো জিনিস মনে রাখবে দুটো শুধু জিনিস বেশি কিছু না একটা হলো করার সময় একটু আল্লা দিক খেয়াল রাখতে হবে আর হলো করার পাশাপাশি আমার যেটা আসল ওটা বাদ দেওয়া যাবে না আমার যেটা আসল ওটা বাদ দিয়া যাবে না এই দুটো জিনিস খুব খেয়াল রাখতে হবে এক নম্বর হল আমরা যা করব করার ভিতরে আল্লাহর কথাটা মনে রাখতে হবে আর দুই নম্বর আমরা দুনিয়ার যে কাজ করি পরের জাংলায় পুইফুষি পরের যাংলা না মনে করেন আমার এখানে দুটো জিনিস আছে একটা বাড়ি আছে আর মসজিদ মাদ্রাসা আছে বাড়িটা আমার মসজিদ মাদ্রাসা তো আমার নেই ও জায়গা রিষ্টিকর দেওয়া হয়ে গেছে মানুষের কোনোদিনই আমি বাল নিয়ে উঠতে পারবো না ঠিক না তাহলে আমার কি আসলে কি বাড়ি আমার আসলে কিন্তু বাড়ি আমার না ওই বাড়িটাই পরের এই মসজিদ মাদারাসায় কিছুটা আমার হতে পারে কথা বলেননি বাড়িটা আমি মরার পরে আমার বাচ্চা লাস্টটাও থাকতে দেবে না বের কর দেবে কথা বুঝেছেন আমার মরার পরে যদি কেউ কন্টিনিউ দোয়া করে মনে রাখে এই মাদ্রাসা ছেলে ফেলে রাখবে বাড়ির লোকজনে এত রাখবে না কথা বলেননি এই জন্য দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো আমরা বাজারে যখন থাকবো কর্মে যখন থাকব কর্মটার ভিতরে আল্লাহর কথাটা মনে রাখতে হবে আপনি আট ঘন্টা কাজে আসেন আলহামদুলিল্লাহ এটাও আপনার আপনারা কাজে লাগবে যদি আপনার মনের চেতনা ঠিক থাকে বসে আছেন মসজিদে একটা যুবক চলে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে হেঁটে সাহেবেরা বলছেন যে এই ধরনের শক্তিশালী যুবক যদি আল্লাহ রাস্তায় থাকত কত লাভ হতো আল্লাহ রাস্তায় জিহাদে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় এলে বললেন তোমাদের কথা ঠিক না ও যে চলে গেল কর্মের জন্য গেল। ও যদি এই যায় যে ও কাজ করে কর্ম করে পরিশ্রম করে ওর পিতামাতাকে খাওয়াবে বৃদ্ধ পিতামাতাকে খাওয়াবে তাহলে ও যে গেল কর্ম করল ও কাজ করলো বাজারে বসলো খড়ি কাটলো যাই করুক না কেন ওর পুরো সময়টা আল্লাহ রাস্তায় থাকার সব ওর বাবা মা নেই অথবা দরকার নেই ওর বউ বাচ্চার জন্য বউ বাচ্চাকে উপার্জন করে হালাল খাওয়াবে এই থাকলে তো ও পুরো সময় আল্লাহ রাস্তায় থাকার সব পাবে ওর বাচ্চাও নেই অথবা মা বাবাও নেই অথবা মা বাবার দরকার নেই নিজে কারোর কাছে হাত পাতবে না নিজের কামাই করে নিজের পায়ে দাঁড়াই চলবে নিজের টাকা ব্যয় করবে নিজের টাকা খরচ করবে এই নিয়েতেও যদি বেরোই তাহলেও ও আল্লাহ রাস্তায় থাকা সোয়াপ হবে তাহলে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হলো আমরা আমাদের করতে হবে এটা দুনিয়াদারি না যদি আমার মনের গতি আল্লাহর দিকে থাকে এটাও এবাদত ঠকবোনা এটা আমার হবে অর্থাৎ বাড়ি আমি থুয়ে যাবো কিন্তু যে সোয়াপ আমার সাথে জান্নাতে চলে যাবে যদি আমার নিয়ত ঠিক থাকে যে আল্লাহ বাড়িটা বানাচ্ছি পর্দার সাথে থাকবে আমি ব্যবসা করছি টাকা পয়সা কামাই করে নিজে খাবো আব্বা আমার দেবো গরিব আল্লাহ একটু বরকত টাকার আমার চলে আসবে এটা হলো প্রথম যে আমরা বাজারে ঘাটে যেখানেই থাকবো কর্ম করবো আল্লাহর দিন মানে আল্লাহ তালা আমাদের দিন দিয়েছেন আমরা জানি আমরা মুসলমান दिन दी पालन करी तल्ला तो खूब लाभ है ठीक ना आल्लाभ है नाम पढ़े आल्ला ना? रोजा राइना हाँ आल्ला दिन दिए लाभ ठीक ना लाभ बुझते बोले अनेक समय इबादत करना जेमन छोट बाकी खाटा खा, खा, खा सतु बोले মা কি মার স্বার্থেই তো বলে না বাচ্চার স্বার্থে কথা বলেন না আমরা জানি আমরাও যখন ছোট ছিলাম মায়ের মা বেশি করেছে না বাপ মা একটু করে আহ হুকুম মা বেশি করে না বাপে সারাদিনে বাপ হয়তো পাঁচটা হুকুম করে মা হাকতে গেলেও বলে দেয় এইভাবে হাকবি ঠিক না খাইতে গেলে বলে এইভাবে খাবে এত কিছু যে মা বলে তো মায়ের স্বার্থে কার স্বার্থে হ্যাঁ তাহলে আল্লাহ আমাদের বিভিন্ন হুকুম হাকাম যা দিয়েছেন আমাদের স্বার্থে সন্তান অনেক সময় বোঝে না যে আমার লাভ খাইতে এই না সকালে দাঁত মাসে না আমার বেগম সাহেব এখনো আমার মেয়েরা দাঁত মেজে ঠিক করে আমার ছেলে যখন রেহাতে ফোন করে ঠিক করে দাঁত মেঝে নিজ্ঞেস করে তাহলে মা যে এইগুলো বলে কার জন্য সন্তানের জন্য কি হবে এটা করলে সন্তান এসে বোঝে না এজন্য ঠিক মতো দেখে না কে দেখে মা এগুলো আমার হয় এটা যদি আমরা বুঝি তাহলে আমরা আরো বেশি এবাদত করতে পারতাম দ্বিতীয় হলো যেহেতু আল্লাহ দিন দিয়েছেন আমাদের জন্য কাজেই আল্লাহ আমাদের যেটাতে উপকার আল্লাহর ওটাই ইবাদত আমরা বুঝি না একটা হলো আমরা মনে করি নামাজ রোজা ইবাদত কিন্তু এই যে বোর কথা বলছি ছেলের কথা দোকানে বসে আছি এগুলো বোঝায় দুনিয়ার কাজ আমরা যা ইচ্ছা করবো তা না কিন্তু নামাজ রোজা যেমন এবাদত পরিবারের কাজ এবাদত বোর সাথে গল্প করে এবাদত ছেলের সাথে মসজিদে যাওয়া এবাদত দোকানে বসে আল্লাহর হোক মতো চলা এবাদত সবগুলো ইবাদত সবগুলোতেই আল্লাহ তালা আমাদেরকে সব দেবেন बसाओ करें सुंदर दुकान लोक आससे भाके फांकी दिल्ली सठीक कथा मस्जिदे बसें तस्वीर कर ले रसलमुख कार्य जरूर सदुकुलीन जे व्यक्ति व्यवसा कर प्लैन व्यवसायी हक সবই তো ব্যবসা কাউন্টারের ব্যবসা ব্যবসা না আমি টিকিট কিনব বিক্রি করে ব্যবসা না দোকানের ব্যবসা ব্যবসা না ট্র্যাকের সবই ব্যবসা রসলাম আমিন যে ব্যবসায়ী সত্য কথা বলে মানে খেয়ানত করে না প্রতারণা করে না এই দুটো গুঞ্জার আছে সত্য আর আমানতা দায়ী করে আমানতা দায়ী করে সত্য মানে আমি সত্য বলেছি মিথ্যা বলবো না কোনো সময় আর একটা হলো আমানত আদায় করবো যেটা দিতেছে যে দেবো কমও দেব না বেশিও দেব না তার যে আমানত সেটা আমি ঠিক করে দেব এই আমানত আর সত্য এই দুটো জিনিস যে ব্যবসার ভিতরে ধরে রাখতে পারবে সে কেয়ামতের দিন নবীদের শহীদ আল্লাহর সবচেয়ে প্রিয় সিদ্দিক তাদের সাথে এক কাতারে তার জান্নাত হয়ে যাবে তাহলে বোঝা গেল সারারায় তাজ পরেও কিন্তু ভেবে দেখা গেল না কিন্তু ব্যবসায় যদি আপনি দুটো জিনিস ব্যাস সত্য কথা আমানত ফেরত করবো না যা বলিস তাই তাহলে ব্যবসা অবাদত দুটো জিনিস একটু নিয়ে নিয়ত হতে হবে আল্লাহ আমি আয় করে নিজে খরচ করবো বাপমার দেবো আত্মীয় স্বজন দেবো গরিব দুঃখে দেবো মসজিদ আল্লাহ একটু বরকত দেবো আর হলো ব্যবসায় দুটো জিনিস ধরে রাখতে হবে সত্য কথা বলো মিথ্যা বলবো না অনেকে দোকানে গেলে ভাই এত দেখিনিছি ভাই তো বলার দরকার নেই কত দেখি আমি তো আপনার শুনতে চাইনি কালি খালি কথা বলে গোনাগার হইনা আপনি কত ভাই আমি এরকম বেসতে পারবো না গেল বান্দা যখন নিয়ত করে যে আমি মিথ্যা বলবো না আল্লাহ ব্যবস্থা করে দেন আর বান্দা যখন নিয়ত করে বলে নি যা করে করবে। ও দরজা খুলে গেলে আস্তে আস্তে আস্তে আস্তে মানুষ বলে দিন বলে তখন সহজ হয়ে যায়। জন্য তাহলে আমরা বুঝলাম যে আমরা যে কাজগুলো করি এগুলোও এবাদত তবে পাশাপাশি এর ভিতরে কয়েকটা জিনিস মনে রাখতে হবে एक हल मिथ्या सत्य दिएता दिए व्यवसा करा बार व्यवसाय क्योंकि बानदारक जड़ित मान कि घर बस नमज पड़स घर बस मद खेस एक ए जख व्यवसाय आसान अपन क्यों ना क्यों आल्लर बान्दा जड़ित सत्य बोलें विश्वस्त रखें अपनी ठीक मिथ्या मद खेस आल्लह मद खेल खेल गुणा कर हक नष्ट कर आल्ला काना कर दे क्योंकि अपन एक मानसर लेंदेन और यही लेंदेने একটু লো মিথ্যা আর একটু লো যা বললাম সেটা দিলাম না তাহলে এই গুণা অনেক বেশি নিছে নিয়ে যাবে এই অনেক আসছে কথা বলে শপথ করে অথবা কোনো প্রতারণা করে কাউকে ঠগিয়ে কিছু বেছে কেয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না রসুলাম বাজারে যেতেন এই আমরা মনে করি মসজিদেই আমাদের দিনদারি না রসুল একবার হাত ঢুকিয়ে দিয়েছেন ভিতরে হাত দিয়ে দেখেন ভিজে বাইরে শুকনো কথা বোঝেননি রসুল কি ব্যাপার ভিজে কেন ইয়ারসল বৃষ্টি পড়ে ভিজে গেছিল ভিজেটা ভিতরে কেন বাইরে নেই কেন যে আমাদের কোন ক্রেতাকে প্রতারণা করবে খারাপ জিনিস ভালো বলে বেঁচবে দোষ গোপন করে বেঁচবে সে আমার পারবে আমরা সবাই ব্যস্ত বাজারে যারা আছে কাউন্টারে যারা আছে রাস্তায় সবাই ব্যস্ত তারা মনে করছেন এ হুজুরা মসজিদে কি করছে কথা বলছেন না কিন্তু আসল বোকা কারা যারা মসজিদে বসলো না যারা বাজারে বসে থাকলো আসল বোকা কারণ তাদের এই কাজটা তাদের কাজে লাগছে না আপনি যখন এক ঘন্টা কথা শুনে যাবেন দেখবেন মনের ভিতর থেকে গেছে। মনটা শান্ত লাগছে আল্লাহ না আল্লাহর কালাম শুনলে মনে শান্তি আসে মনটা ফ্রেশ লাগে ওই দোকানে যে খুব টেনশন ছিল এক ঘন্টা একজন দিনই কথা শুনলে দেখবেন টেনশনটা কেটে যায় এটা নগদ লাভ নগদ লাভ না আপনার দেখবেন আপনি যত কষ্ট করছিলেন আইসে আজান হলে নামাজ আসবেন মসজিদে বসে একটু তাজরি তালিলোয়া করবেন আল্লাহর কাছে যা চায় এরপরে নামাজ পড়ে চলে যাবেন দেখবেন ওইখানে থাকতে মনের ভিতরে যে টেনশন ছিল অস্থিরতা ছিল অনেক রকমের অস্থির এটা কেটে গেছে আবার মনটা একটু ভালো লাগছে এটা আল্লাহ জিকিরে আসে আর একটা জিনিস আপনাদের বলি ভুলে যাবো এই জন্য আল্লাহ রসুলাম বলছেন الدعاء بين الاذان والاقامه لا يرضى اذان এবং ইকামত এর মাঝখানে যে সময় এই সময় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই দোয়া মিস করে না তাহলে اذান হয়ে গেল আপনি মসজিদে একটু তাআতে চলে আসলেন এসে সুন্নাতটা পড়লেন বসে তাহলে এক নম্বর হবে আপনি যেটা চাচ্ছেন অবশ্যই আল্লাহ অনেক সময় ওটার বদলে গেলাম কুমিল্লার চাঁদপুর তো চাঁদপুরে গাড়িতে যাব অনেক কষ্ট লঞ্চে গেলাম তো লঞ্চে দেড়টা লঞ্চ ঠিক করছি বাইতুল মোকার এমন জাম সে জামে বাহাদিন বললাম টিকিট ফেরত না আমি তখন সাড়ে বারোটা বাজে তখন যাই হোক পরে মালিকের কাছে আমার নাম বলেছে টিকিট ফেরেই দিয়েছে অনেকে দেখে না ছিল জানে পিস টিভি দেখে ইত্যাদি দিয়ে দিয়েছে টাকা তো বাহুদিন যাইতে পারলো না আড়াইটের লঞ্চে টিকিট করলো তা আমরা প্রায় পথ অর্ধেক পথ গিয়েছি বলছে যে দুলা ভাই আপনার না আমার বুঝলাম না যে কি হয়েছে বলার উদ্দেশ্য হলো দুনিয়া আমি একটা চাচ্ছি ওইটাই যে আমার ভালো আমি তো জানিনে কিন্তু আমার চাইতে হবে আল্লাহ ওইটা দেবে নইলে একটা ভালো দেবে কথা বুঝতে পারছেন না এই আমরা মসজিদে এসে চাবো আপনি মসজিদে চলে আসছেন অজু করে ফেরেশ হয়ে দুই চারে গাছ সন্নত পড়ে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে তাহলে এক নম্বর আপনি আল্লাহর কাছে সব জানাই দিলেন এটা আপনি পেয়ে যাবেন দুই নম্বর এই যে আল্লাহ জিকির হলো দোয়া হলো মনের থেকে টেনশন চলে গেল কয় মিনিট আপনি আল্লাহর আল্লাহর কাছে গিয়েছিলাম সেই জন্য ভাইরা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বাজারে কেমন থাকতে হবে দোকানদারি কেমন করতে হবে এগুলো সব শিখিয়েছেন আমরা যখন बजारे थकबाद मैंने करा भोग करब कितना आटका पड़ते जिस मानुष मजा पाए जेमन जरा हिरोईन खाए टार्मिनल जो नोम मजा लागे क्यों जन অভ্যাস হয়ে যায় তখন আর মজা থাকে না কষ্ট হয় পাগল হয়ে যায় না নিলে। এরকম টাকা খরচ করছে মায়ের মাথায় লাঠি মেরে টাকা করছে কিন্তু ওই নেশার পর আবার কষ্ট লাগছে তাই আমরা যে দুনিয়ায় যে গুনাগুলো করি এই রকম। গুনা আমরা করি অন্যায় করি মানুষের গাল দিই ফাঁকে দিই ধোকা দিই কিন্তু এতে তো আমাদের কোন লাভ নেই কষ্ট থেকেই যাচ্ছে অস্থিরতা থেকেই যাচ্ছে এই জন্য আমরা বাজারে থাকবো যদি আল্লাহর দুটো কথা মানতে পারি একটা হলো নিয়তটা ঠিক করব, যে আল্লাহ আমার যা টাকা দেবা আমি তোমার পথে কিছু ব্যয় করব নিয়ত ভালো রাখতে হবে দিনের পথে ব্যয় করব ছেলে ফেলে দিনের পথে নেব নিয়ত রাখতে হবে আর নিয়ত কাজও করতে হবে এমন না আজকে আমার বিশ টাকা ভালো লাভ হয়েছে দুশো টাকা লাভ হয়েছে ভালো ব্যসা কেনা হয়েছে বাকি রাখবেন না যেমন বাজার একটু বেশি করবেন আল্লাহর পথও দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আল্লাহ না কম থাকি দিতে হবে কোথায় আল্লাহ কেন লাভ দিয়ে যাবে না আল্লাহ তো লাভতে থাকে না হ্যাঁ আল্লাহ লাভ থাকে না ঝাড়তে থাকে না হ্যাঁ কথা হলো এই জায়গা কিন্তু মারাত্মক এইটা যদি আপনাদের ভিতরে থাকে নামাজ না থাকে না আল্লাহ আমার বান্দার কাছে আমি থাকি কথা বুঝতে পারেননি কাজেই আল্লাহর দিতে গেলে আর কারোর হাতে দিয়ে আল্লাহর কাছে যাবে এই চিন্তা করলে হয়ে যাবে যেমন আপনি মার দেবেন মার দিয়ে হাতিয়াটা দেবেন আপনি ডাইরেক্ট দিতে না ভাই দিয়ে দি ভাই তুমি মারিটা দিয়ে দিও কোনটা চাইবেন মার কাছে মজা আছে না মা নেবে দোয়া করে দেবে ঠিক না আল্লাহকে দিতে গেলে আল্লাহ মা দাই মাফাক তুমিন খাই ফাল আক্রাবিন আল্লাহ বলছেন যে আপনার কাছে প্রশ্ন করে মুসলমানরা কি ব্যয় করব। আল্লা বললেন যা ব্যয় করবা আল্লাহর পথে প্রথম হলো পিতা মাতার প্রথম কার বুঝেন ঠেলা প্রথম কার আমরা তো মনে করি প্রথম বউ আল্লাহ কোনো জায়গায় এরপরে পিতা মাতা এদের ব্যয় করতে হবে এরপরে এতিম বিধবা গরিব অসহায় এদেরকে দেবেন আল্লাহর কে জমা হয়ে যাবে খবরদার মরা মানুষের দেবেন না হুজুর পাবে না হুজুরের কাছে দিতে গেলে ভিতরে হুজুরের হাতে দিয়ে আসতে হবে কিন্তু কাজেই যা হাই করবেন অবশ্যই সংসারে ব্যয় করবেন পাশাপাশি আল্লাহর দেবেন তবে আল্লাহর দিলে কোথায় দিতে হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ বলেন দেবেন গরিব বিধবা গ্রামে যারা বিধবা চিকিৎসা করতে তাদের দেবেন আমাদের বড় অদ্ভুত পদভ্যাস রোগী চিকিৎসা না করে মরে যায় কেউ দেয় না কিন্তু মরার পরে কখন কেনার টাকা সবাই দেয় খানার টাকা দেয় আসে না আপনি জেতা থাকতে ওর একটা টাকা দিলে অনেক সব কারণ রসুল বলেছেন কেউ যদি রুগী দেখতে যায়। তাহলে জন্য করে। কারণ জীবিত মানুষ অসুস্থ তার দেখতে গেছেন তার মনটা ভালো লাগে মরা মন জানা পড়বেন দাফন হয়ে যাবে ব্যাস তার জন্য দোয়া করবেন তাই জন্য একটু ভালো আয় হয়েছে আল্লাহ এই মাসে আমি ইনশাল্লাহ আমার মার এটা দেবো ভাইয়ের এটা দেবো ভাবির এটা দেবো বোনের এটা দেবো रक्त सम्पर्क आत्मीयर गरीब दुखी असहाय सबसे खुशी बौचारत् आल्ला जमा कपड़ क्या सत्का हिंदू आल्ला जमा तब सबग शुद्ध बोर ही देवें शुदू ऐलर देवें देवेंगे आल्ला नाम दिए क्या माँ बाबा के सब समय आगे लिस्टे रखते हैं দ্বিতীয় হলো যে আয়টা আমরা করব একটা হলো নিয়ত ভালো রাখতে হবে চেষ্টা করতে হবে আল্লাহরকে সাহায্য হবে। যেভাবে আয় করব এর ভিতরে হারাম না ঢুকে এই জন্য চেষ্টা করতে হবে হারাম ঢুকলে লাভ হয় না হারাম টাকায় কোনো বরকত নেই হারালে সব বরকত সবচেয়ে বড় কথা ভাই আমরা যারা সাধারণ মানুষ হারাম আয় করে কিন্তু আমরা দুনিয়ার সবচেয়ে বড় লোক হতে পারবো না ঠিক না পারবে কারা राजनैतिक नेतारा बड़ बड़ला बड़ बड़ व्यवसाय नाम तरफ टाइम शेष नहीं ठीक ना तीक आखिर दुनिया, तो दुनिया तो तो हराम कर हराम, हराम ना एदिगे सब ख्याल रखते हम जी लेंदेने सत्य कथा फल रोजा ना सब कदर ना शुद्ध रक्षा कर इंशा आल्लाते आल्ला नबी सिद्दीक सलेहिन सोहदा अपन जानात जिन बसा वणिज्य करी सब एबाद तब एर फाके आल्ला सम्पर्क भलो रखते रसल्ला सोल्लामर सहबी सर नबी मद्नबी रसुलर जन्म नसुल जीवन एग्लो नहीं आलोचना करब रसल्ला जीवन देखें रसल्लाम जन छोटे कर्म करत आठ दस बारो चौद बचर बी करतें ছাগল চড়াতেন পয়সা নিয়ে বেতনে কাজেই কিশোরদের জন্য অবসর থাকলে কাজ করা গ্যারেজে কাজ করা এগুলোই নবীর শূন্য যখন একটু বড় হলেন ব্যবসা করতেন সাথে ব্যবসা করতে সিরিয়া গেছেন যখন আরেকটু বড় হলেন চাকরি আর ব্যবসা করতেন তাহলে রসল্লাহ সাল্লামের শূন্য কর্ম করো কর্ম করো কর্ম করো আয় করো নিজের পায়ে দাঁড়া মানুষের দাও রসল্লাহাম যখন দিনের দাওয়াত দিলেন নবী হলেন চল্লিশ বছর বয়সে রসুল্লাহ নবী হওয়ার পরে প্রথম যারা ইমান ছিলেন প্রথম খাদিজা তার স্ত্রী এরপরে তার চাকর কিতো দাস জায়দেব হারেসা তার সাথে আলি আবনে আবি তালেব তিনজনই ঘরের লোক এরপরে আবু বকার চারজন এরপরে আব্দুর রহমান আউফ জুবাইর আবনুল আওয়াম তালহা ওসমান এরা সবাই কয়েকটা জিনিস ছিল এরা ছিলেন তরুণ অল্প বয়স কারোর বয়স আট কারোর বাইরে বারো কারোর বাইরে চোদ্দ কারোর বাইরে বিশ বুড়ো ধারা সবাই জরু দুই নম্বর এরা ইসলাম গ্রহণ করার পরে যে কাজ করেছেন রসুল্লাহ সাল্লামের সাথে থেকেছেন যেমন মনে করেন আব্দুর রহমান এব নাও আবদুর রহমান এব না ঠিক প্রথম যে কয়জন ইমানেছেন তাদের অন্যতম সেখান থেকে আবার চলে আসছেন কিভাবে আসছেন মুসলমানদের উপর যখন খুব অত্যাচার হলো আব্দুর রহমানের নাও এবং আরো বেশ কিছু মুসলমান হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায় এর ভিতরে মক্কা এটা ঘটনা ঘটে ঘটনাটা কি মক্কা লোকেরা রসুল্লাহ সাল্লাহাম কিন্তু মায়িত্র আবু তালেব বেঁচে ছিলেন মোহাম্মদ গায়ে হাত দিত না তাকে দাওয়াত দিতে বাধা দিত আর অন্যদের গায়ে হাত দিত তার কোরআন করতে না পড়তে দিত না দাওয়াত দিতে দিত না হঠাৎ রসুল্লাহ সাল্লাম সুযোগ খুঁজে খুঁজে কাবা ঘরের পাশে আরবের লোকেরা কাবা ঘরের ভক্ত ছিল আরবের লোকেরা যে আল্লাহর ভক্ত ছিল আপনারা সবাই জানেন তো তারা কিন্তু ইমানদার ছিল আল্লাহ মানত আল্লাহর ইবাদত করত তবে শিরিক করত রাম যে কারোর জন্য হঠাৎ শুরু করাজ পড়া শুরু করতে দিয়ে কেউ কোনো কথা বলতে পারছে না রসুল্লাম কোরআন পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন ওর ভিতরে লাতের কথা আছে মানাতের কথা আছে তা ঠিক না আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ পড়েই যাচ্ছেন পড়েই যাচ্ছেন পড়ে শেষে মতো সুরানা হয়ে গেল কিন্তু করে ফেলেছে সবাই কথা বলেছেন আরবের লোকেরা আল্লাহর মানত কিন্তু শুধু আল্লাহ কথা বললে খুশি হইতো না দুই পাঁচ মিনিট আল্লাহর কথা এরপরে আল্লা বন্দনার পরে সাথে কিছু তাদের যারা ভক্তি করতো তাদের বন্দনা ইব্রাহিম এদের বন্দনা করতে হবে তখন সে আল্লাহ বলেছেন যখন তুমি শুধু আল্লাহর কথা বলো ওরা ওদের মন খারাপ লাগে তুমি যখন আল্লাহর কথা বলার পরে বিভিন্ন আল্লাহর মাহবুব বান্ধা যাদের ওরা ভক্তি করে মানত করে চেষ্টা করে ওদের কথা বলো তাহলে ওদের খুব মজা লাগবে কিন্তু সোরা নাজমে শুধু আল্লাহর কথা বলা হয়েছে আল্লাহর কথা বলা হয়েছে এরপর মক্কা লোক সবাই মোহাম্মদ ধর্ম নিয়ে এনেছে আস্তে আস্তে আস্তে আস্তে সেই আবিসিনিয়াতে চলে গেছে মক্কার লোক সব মুসল হয়ে গেছে তখন তোর মোবাইল ছিল বলছিল জিজ্ঞেস করে নেবে ওনারা আবার চলে আসেন तो आबार करार एक्टा तो निये गेले, रसुल मदिनार आसारिदे भाई भाई पताई रहमानी बिश बचर बरुण मानस আবিস আবার মোদিনায় গেছেন পয়সা কোড়ি টাকা পয়সা বউ বাস তখন আপনারা আনসারি বাড়ি যে বসে দেখেন আমি মোদিনার বড়লোক আমার অনেক জমি আছে বাড়ি আছে আপনি অর্ধেক নিয়ে নেন আপনি যে বাড়ির চান সেটা আপনার জমি অর্ধেক আপনার আপনি যে জমিগুলো চান আমাদের যদি এরকম প্রস্তাব কেউ দেয় খুশি না কোন মুর যদি বল হুজুর আমার খুশি হয়ে যাবো ঠিক না ওই না। শুধু আমার আর কিছু লাগবে না তাই যে বনুকায়নুকার ওখানে বাজার আছে তো সামান্য দু টাকা ছিল এটা দিয়ে বাজারে যে একটু ঘি কিনেছেন আর পনির কিনেছেন কিনে বসে গেছেন বেস্তে। दस बसदुर रसुल्लम जख विभिन्न विपद अवध आसत मुसलमान देक बारे लक्ष लक्ष टाइसमान क्या एलम कमिनी উনি মদিনার সবচেয়ে বড় মুফতি ছিলেন ব্যবসার কারণে কোনোদিন নবীজির কাছে এসে মসলা শোনা আদি শোনা করেননি আবার ব্যবসার কারণে জিহাদে যাওয়া বন্ধ করেননি রসুল যত জিহাদে গেছেন উনি গেছেন কথা বোঝেননি এর নাম হলো ইসলাম আপনি ব্যবসা করবেন টন্টনে মসজিদে যাবেন টন্টনে কোরআন শরীফ লিখতে বলবেন টন্টনে কোনটা বাদ যাবেন আল্লাহ তো আমাদের দিয়েছে मस्जिद दूरेना अवश्य पास नाम कयक्त जमाते आदाय कर जमाते नाम आदाय कर आदान हो चले आसब रसलमी नाम मुनाफे वाणिज्य बरकत दुआस इमाम निजे बाल बा रखबे बड़ दुर्भाग्य अपन अनेक ए रखे ক্যাডেট কলেজের থেকে একটা মেয়ে আসছে দশ বারো বছর আগের কথা স্যার আমার ভাইটা নষ্ট হয়ে যাচ্ছে ও নেশা করছে খারাপ বন্ধুদের সাথে মেশছে আমার খুব কষ্ট হচ্ছে কি করলে আমার ভাইকে বাঁচানো যায় তাহলে কেন তোমার আব্বা আম্মা আছে না বলে আসে আব্বা কি করে ক্যাডেট কলেজে চাকরি করে এবং একটা ব্যবসা করে খুব ব্যস্ত তোরা কয় ভাই বোন এক ভাই এক বোন খেয়াল করেন দুটো বাচ্চা এটা ভালো চাকরি করে আবারও ব্যবসা করে কিন্তু ছেলেটা নষ্ট হচ্ছে খোঁজ নেই আর মেয়েটারও কথাবার্তা থেকে বুঝলাম যে বাপ মা সময় দেয় না অনেক প্রশ্ন অস্থির তার মানে মাও ব্যস্ত বাপ ব্যস্ত ব্যস্ত টাকা পয়সা কামাই করছে কার জন্য ছেলে মেয়ের জন্য কিন্তু ছেলে মেয়ের কিন্তু সময় দিচ্ছে না ছেলে হিরোইন খাচ্ছে খারাপ ছেলেদের সাথে মিশছে টাকা পয়সা রেখে গেলে এগুলো কি কাজে লাগবে अनुरोध हल सबसे समय अंत दिन तीन बार एक खबर दुशक् नाम नहींसाथे पढ़ा कि তোমাদের সাথে মিলে আমি নামাজ পড়ব অন্য কিছু না পারেন অন্তত তারা আপনার সাথে এইভাবে তাদেরকে এটা হলো বড় বিজনেস এটা ভুলে যাবেন না যাদের সুযোগ আছে যারা আমাদের বয়সে বড় হয়ে কিছু করার নেই নাতি আছে সময় দেবেন এটা হল বড় বিজনেস তৃতীয় হল আল্লাহ রসুল সালাম বলছেন মানুষ যদি কেউ চায় যে আল্লাহ তার রিজিকে বরকত দিক এবং তার আয়ুতে বরকত দিক রিজিক এবং আপনাদের গল্প বলি যে অমোক ফুরফর মুড়ি ধরে ফুরফরহাজের বদনামেরে মেরে ফেলছিল কোরআন সাহেব না হাদিসেউ নেই আমাদের বানো কথা আল্লাহ রসুলাম বলছেন পীর সাহেবের কাছে যেতে হয় মুড়ি হয় আব্বা আম্মা এবং আব্বা আম্মার মাধ্যমে যে রক্তের আত্মীয় চাচা খালা বো ভাই বোন এই রক্তের আত্মীয়দের তুমি সম্পর্ক ঠিক রাখবে বাবা মার খেদমত ভালো ব্যবহার রক্তের ভালো ব্যবহার এটা যদি রাখে আল্লা তার আয়ুতেও বরকত দেবে তার রিজিকেও বরকত দেবে কাজেই এটা বলার উদ্দেশ্য হল সন্তানদের পরে যেমন হক আছে পিতা মাতার পরে হক আছে বরকতের উৎস তারা এদিকে খেয়াল রাখতে হবে সবাইকে সন্তানদের পিতা মাতার আত্মীয় স্বজন এগুলো যদি আমরা সম্পর্ক ভালো রাখি ইনশাল আল্লাহ দুনিয়াতে বরকত দেবেন আল্লাহ সবাইকে তো আমিন পরজন আমাদের পা মোনাজাত করা যাবে কি না করলে গুণা হবে কি কিনা আপনাকে মোনাজাত গুনার জন্য করেন না সবের জন্য করেন হ্যাঁ প্রশ্নটা কি করতে হবে হ্যাঁ প্রশ্ন করতে সব কত বেশি হবে कथ सोनाल खापटा देखते विशेषकर दिन बेपारे कारण सारा दिन कर दुनिया कर अल्प बुजी बल नबी तरिका कार तरिका नबी तरिका रसलम कर लग बस मोन तब एक कर रेवायत नहीं अनेक रेवायत एका कर उत्तम तब सबा मिले कर ले गुना गुना एक जैगे से जगह बुझाई दी अपना पढ़ें ना বসে পড়েন না দাঁড়াই বসে পড়ে তাহলে ঠিক আছে আমি দলিল দিয়ে প্রমাণ করব যে বসে কোরআন যে পড়ে সে বেদক আপনার দেখেন দলিল কাটতে পারেন কিনা কোরআন কার কালাম আর সবচেয়ে বড় মর্যাদা কার দিতে হবে আপনি সবার সাধারণ লোকের সাথে এমপির সাথে দাঁড়াই কথা বলেন আল্লা আল্লাহর সাথে বসে কথা বলছেন বেদক না ঠিক আছে না যুক্তি গেল না একটা অকাট্ট দলিল নামাজ হলো আমাদের মডেল এবাদত নামাজের ভিতরে আমরা অনেক আবাদত করি নামাজে জিকির আছে না তসবি আছে না তাকবির আছে না দরুদ আছে না সালাম আছে না, দোয়া আছে না নামাজে নামাজে কিন্তু সব আছে দরুদ শরীফ নামাজ আমরা পড়ি বসে না দাঁড়িয়ে সালাম শরীফ আমরা পড়ি বসে না দাঁড়িয়ে দোয়া শরীফ আমরা পড়ি বসে না দাঁড়িয়ে আর দাঁড়িয়ে কি করি কোরআন শরীফ দাঁড়িয়ে পড়ি তাহলে কি বোঝা গেল সব এবাদত বসে হবে কোরআন কি করে হবে তা আপনি বসে পড়েন হবে না তো দলিল কিন্তু অকাঠ্ট কথা বোঝেন আপনি বসে পড়েন এখন তো আমরা সবাই দাঁড়িয়ে পড়বো ঠিক আছে তো এত দলিল দিলাম তো মানবেন না কারণ দলিল আছে সুন্নত নেই নবীতরিকা নেই নবীজি নামাজে দাঁড়াই কোরআন পড়তেন কিন্তু নামাজের বাইরে কখনো দাঁড়িয়ে কোরআন পড়তেন না বসে কোরআন পড়তেন এর নাম হলো নবীত্তরিকা কথা বোঝেননি এখন একজন লোক পা বেতা হয়ে গেছে বসে পড়ছিল দাঁড়িয়ে পড়ছে গুণা হবে দাঁড়িয়ে কোরআন পড়া না নাকি কি না যাই কিন্তু একজন লোক বসেছিল গল্প করছে হঠাৎ কোরআন শিব পড়ার শখ হলো তাড়াতাড়ি কোরআন নিয়ে দাঁড়িয়ে পড়তে শুরু করলো এটা কি হবে এটা কি হবে গুণা কেন হবে দাঁড়িয়ে পড়া তো যায় গুনাটা কিন্তু দাঁড়িয়ে পড়াতে না সে যে মনে করলো যে বসে পড়লে সব হবে না কম সব হবে দাঁড়িয়ে পড়লে আল্লাহ বেশি খুশি হবে এই মনে করাটাতে গুণা হয়েছে কি জন্য সে মনে করলো নবীজি যে কায়দায় পড়তো ওই কায়দায় পড়লে সব কম হবে আর আমি যে কায়দা পড়ি এটা তো সব বেশি হবে তাহলে কার তরিকা ছোট মনে করলো নবীর তরিকা এই নামাজের পরে অবশ্যই মোনাজাত করবেন যার সুযোগ আছে একা একা করলে বেশি ভালো আপনার মনের কথা অন্তর দিয়ে আল্লাহর কাছে হুজুরের পিছনে করলে বড় সমস্যা আমরা তো হুজুর আর আমি আল্লাহ করে সালামের পরে যদি আপনি মন দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে তাহলে ভালো না এটা নবীর সুন্দর দুই নম্বর হলো যে সবাই মিলে মামের পিছনে মনজাত করলে গুনা হবে তা না তবে যদি তরিকার কথা বলছেন আপনি বাবা তে গেছে দাঁড়িয়ে কোরআন পড়েছেন গুণা হবে না কিন্তু বসে পড়লে সোয়াব কম হয় বসে পড়া বেয়ফপি হয় দাঁড়াই পড়ি দাঁড়াই পড়লে সব বেশি তখন গুনা হবে কারণ আপনি নবীর তরিকা কে খারাপ মনে করেছেন এগুলো নিয়ে ঝগা করবেন না আমাদের দেশের মানুষ জানে না নামাজই পড়তে পারে না এবং দোয়া করে তারাও করে এটা করলেই গুনা হবে তা না তবে একা করলে সবটা বেশি হবে উত্তম হলো সন্নত পরে পড়া আলেমরা কেউ কেউ জাহেজ বলেছেন আর রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম অনেকগুলো সহিদ আছে একটি ফজরের নামাজের ক্ষেত্রে ফজরের নামাজে একজন একামতের পরে নিয়ত করেছে রসুল জামাত ধরে টান দিয়েছেন উনি যাচ্ছিলেন ইমামতের সামনে আর একজন ওরকম রসুলাম দেখেছেন নিয়ত করেছে জামাত একামতের পরে নামাজের পরে বলছেন তুমি কোন দুই রেখাত ধরলে আমাদের সাথে দুই রেখাত পড়লে না তুমি একাধিক দুই রাকাত পড়লে এক মসজিদে দুই রকম নামাজ কেন এজন্য মসজিদের ভিতরে একামত হওয়ার পরে নিয়ত না করাটাই উত্তম আপনি বাড়িতে পড়ে গেছেন রাস্তায় পড়েছেন সমস্যা নেই আপনি একামত হয়ে গেছে মসজিদে গেছেন আপনি ফরজ নেন পরে যাবে যাবে এটাও একটা হাদিস আবার পরে পড়াও হাদিসে আসছে দুটোই মানে সমস্যা নেই এই যদি একামত হয়ে যায় তাহলে পরে পড়াটাই সবচেয়ে নিরাপদ রোশদাহ নিষিদ্ধ করেছেন আলেমরা এটাকে ফরজ বলেনি জাইজ বলেছেন নিরাপদ হলো আপনি যদি মসজিদে ঢুকে পড়েন একামত হয়ে গেছে বাড়িতে আসেন একামত এসে পড়তে পারেন একই মসজিদে দুই নামাজ হচ্ছে না তাহলে এখন ইনশাআল্লাহ মুক্তাচার দেওয়া হবে আল্লাহআলা মহাম্মদ আলা